সাহল ইমন সাদ রদিলাহত আলান হতে বর্ণিত তিনি বলেন যদি কোনো কিছুর মধ্যে অশুভ থাকে তা হচ্ছে ঘোড়া স্ত্রীলোক এবং বাসগৃহ